আবু তলহার আদাল সূত্রে নাবী সাল্লা সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন যে বাড়িতে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাতে ফেরেস্তা মণ্ডলী প্রবেশ করেন না